ফির বি দু সে মালিনা নয়গু শুন্ন সর শ্রীদনা মোহনা স্নিন্ন দু নীক তফা সোমিন্ন কঠিন সমিতা গুরু গোদ্দ সম্মানিত কোন সদকম দেওয়ার সি দে ইসলামিক সেন্টার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মহব সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত সুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আমাদের শত কিছু সময়ের হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সুপরদে খুশিয়া আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতের এক অংশ তে করেছি এই আয়াতকে সামনে রেখে যেই আলোচনাটা আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হলো যে আমরা আশাফুল মফলকাত মানুষ আমাদের কোন অস্তিত্বই ছিল না আমাদের কোন মূল্যায়নও ছিল এবং আমাদের কোন অস্তিত্ব ছিল না মহান আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন এবং আমাদের ইহকালের জীবন ইহকার জীবনকে এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক তিন ভাগে ভাগ করছে এই তিনও ভাগের অবস্থায় সম্পূর্ণ মহান আল্লাহ রাব্বুর আলমিনের দেওয়া ইহকারের তিনটা অবস্থার মধ্যে আমাদের উল্লেখযোগ্য যে সময়টাকে কাজে লাগাতে পারলে পুরস্কার বুক করার জন্য মহান আল্লাহ পাক আরেকটা জগত রাখছেন যার নাম হল আখেরাত আখেরাতের জিন্দিগিটা হইল ইহকারের যা আমি আল্লাহ বিধান মতে আল্লাহর হুকুম মতে জীবন যাপন করলাম এর পুরস্কার অথবা যদি আল্লাহর হুকুমতে জীবন না চালাই তার তিরস্কার তার শাস্তি বুক করার জায়গার নামই হল আহত আমরা যা কামাই করি হোক আল্লাহ আব্দুল আলমিন যে পুরস্কার দিলেন আল্লাহ যেমন মহান তার পুরস্কারটাও সেমন মহান যে যত বড় হয় তার দেওয়া জিনিসও তত বড় খালিফ আহারুন রশিদ হুকুম দিল তাকে একটা আতরের ড্রাম দিয়ে দাও ড্রাম আর শিশি বুঝেন না হ্যাঁ দু হাজার নাকি এক অনেক ওষুধ লোকেরা জিজ্ঞাসা করলো সরকারের কাছে জনগণের পক্ষ থেকে আপনি অনেক বেশি দেয় সলিফা হারুন রশিদ জবাব দিল মহিলা চাইছে তার সান অনুযায়ী আর আমি দিছি আমার বার্ষী সান তাও দেওয়ার ইজ্জত আর সম্মানি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দিবেন সেই পুরস্কার বুক করার মতো যোগ্যতা ক্ষমতা সময় সব দিক থেকে মিলে গাছ বান্দা আল্লাহর দেওয়ার নিয়ামত বুক করতে পারবে না আবার আল্লাহর শাস্তি যদি দেওয়া শুরু করে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর শাস্তি বুক করার মতো যোগ্যতাও রাখে তাই এই কারণে শাস্তিটাও বুক করার জন্য আর আল্লাহ পক্ষ থেকে পুরস্কার বুক করার জন্য ওই লোক পরকাল যেমন ধরেন এক লোক এক মাস পর্যন্ত মাকে আমদানি রোজা রাখলো নামাজ পড়লো মহান আল্লাহ পেরা দেন আল্লাহ অভাব করবো তো আল্লাহ সঙ্গে সঙ্গে দিলেন না কেন যদি এরকম হইত যে আমরা এক মাস পর্যন্ত মাকে রমজানের বিভিন্ন এবার উদ্বন্দী করলাম আমাদেরকে ঈদের দিন যদি আল্লাহর পক্ষ থেকে এক কোটি ডলার এবং এক করে ভোগ করে দেওয়া হইত তাহলে তো আমরা মোটামুটি কষ্টটা কিছু লাগো হয়ে যেত আর অনেকেই ভোর করে এবং এক কোটি পাওয়ার জন্য গ্যাস্ট্রিক মিষ্টিক কিছু থাকত সবের গ্যাস্ট্রিক ভালো হয়ে যেত আল্লাহ পাক কিটা করলেন না কেন কালে দেবো ইহোকালে নয় এক কোটি ডলার এবং ভোর করে দেওয়া হয় এমন হতে পারে যে এক কুটি থেকে সে পাঁচ লক্ষ টাকা খরচ করার পরে হাজরা এনে তখন সে পাঁচানব্বই কোটি ডলার ব্যাংকে জমা রেখে ক্যাম সে চলে গেল সে আল্লা পাকার যে পুরস্কারটা দেওয়া মতো না স্বাস্থ্য কোন সমস্যা নাই আমরা অনেক সময় রুচি ভালো হইলো মজা লাগলো অনেক কিছু চিন্তা করে খাইতাম পারি না ডায়াবেটিস আমার নিয়ে আবার স্বাস্থ্য ক্ষতি কিন্তু মহান আল্লাহ পাকের পক্ষ থেকে জাননাতে যখন জান্নাতিদেরকে খাবার দেওয়া হবে এক সঙ্গে এক লক্ষ ষাট হাজার প্লেট খাবার তার সামনে হাজির করা সত্তর হাজার প্রকারের আইটেম তার সামনে থাকবে সব খেয়ে ফেলবে কিন্তু এরপরও আরম মন চাইবে খাই না কোন সমস্যা হবে না কোন প্রয়োজন হবে আল্লাহ আল্লাহুর বলেন একটা দেহুট দেওয়ার সাথে সাথে সব হজমে স্বাস্থ্যগত কোন সমস্যাও নাই আর মৃত্যুও হবে না সুতরাং অনন্ত কাল পর্যন্ত আল্লাহর দেওয়ার নিয়ামত সে বুক করতে থাকে তাহলে আল্লাহর দেওয়া পুরস্কার বুক করার জন্য এমন একটি জায়গার দরকার এমন একটি সমার আমার দরকার যা বুক করতে পারবো আর কোনদিন আমার হাত হবে না এটা দুনিয়াতে সম্ভব নয় তাই আল্লাহ পাক আখেরতের জিন্দিগি আরেকটা রাখছেন যে আল্লাহর দেওয়া ন্যামত যাতে ভোগ করতে পারে আল্লাহর দেওয়া শাস্তিও যাতে ভোগ করতে পারে বেনামাজিদেরকে আল্লাহ আলমিন দুনিয়াতে শাস্তিটা দেন না কেন যদি এক হপ্তের নামাজ আর হপতে পড়ে কাজটা করে তাহলে তার শাস্তি হইল দুই কোটি অষ্টআশি লক্ষ বছরের সালা অষ্ট বছরের সালা হাতি পার্শ্ব গুরুজোর বাড়ি তার জন্য মঞ্জুর হয় কেমন নামাজ করলেন এই কারণে তাকে যদি পার্শ্ব গুরুজোর বাড়ি দেওয়া হয় পঞ্চাশটা দেওয়ান পরই দেখা যাবে তার যান চলে গেছে তাহলে আরো স্বাস্থ্য আল্লাহ আগামী এক আয়াতের মধ্যে কথাটা এইভাবে বলছে মৃত্যুর যন্ত্রণা হবে বুক করতে হবে এই মৃত্যু কেন হবে আল্লাহ আয়াতের শেষের অংশ বলতেন ইন্ না তু অফুরা প্রত্যেকটা প্রাণীকে যেন তাতে তার পরিপূর্ণ প্রতিদান দিতে পারেন ক্যামের মাঠে কেমের দিন এই কারণে মহান আল্লাহ পাপ মানুষকে মরণ দেবে তাহলে এই দুনিয়ার জগৎটা হইল সম্পূর্ণ যেটা আগে আলোচনা করছেন যে এই দুনিয়াটা হইল আতুল এই পৃথিবীটা হইল আহেরাতের কর্মক্ষেত্র মানুষের কাজ করে বুক করে বাড়িতে এতে আমাদের চাষাবাদ করে বুক করে তার বাড়িতে অন্য জায়গায় ঠিক তেমনি হবে আমাদের কর্মক্ষেত্র হলো এই পৃথিবী বুক করার জায়গা হল পরকার বুকবিলাস পরকারের জন্য ওই পরে আমরা সামান অর্জন করার জন্য কাল আছে শেষ আছে আর আখেরাতের জিন্দিগির শুধু শুরুটা আছে শেষ নেই দেখো এই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আমার কথা বুঝে না যদি কিছু হার না পেয়ে আমাদের কিন্তু এই শুরুটা আর শেষটা আমাদের কতটুকু কতটুকু বলা হয় যে পৃথিবীতে সন্তান আসলে এক কানে আজান আরেক কানে একার মধ্যে আছে এই হলো আমরা টাইম ঘোষণা দেওয়া হচ্ছে এখন শুধু জানাজান নামাজ বাকি মসজিদে গেলে দেখবেন আজান একামত দু যদি শেষ হয়ে যায় ইমাম শাহুল নামাজের জন্য সঙ্গে সঙ্গে রেডি হয়ে আল্লাহ আকবর পাবিলা আল্লাহ রাহা ইটা শব্দ আমরা আল্লাহ শব্দের আবার শেষ শব্দে হলো হা আর আল্লাহর শব্দের প্রথম শব্দের নাম হলো হামজা আলী তাহলে মুআ হা শেষ করলো আর ইমাম সাহেব আসে শুরু করলো আমাদের এই দেহ কালের জিন্দি হলো আল্লাহ আ আর হার মাস শেষ এই হলো আমাদের জিন্দগি যে ইমাম সাহেব দিয়ে আমাদের নিয়ম বাধতে মোয়াজ্জিনের একাম শেষ হওয়ার পরে ইমাম সাহেবের আ শুরু হওয়ার মাস যে টাইম এই টাইমটা হলো আমাদের দেহকারের জিন্দিগি গৃহকালের জিন্দি কোন সীমিত শুরু আছে আবার শেষও আছে আর শুরু আছে আর কোন শেষ নেই আল্লাহ রসুল সাল্লাই একটা উদাহরণ দিয়ে বলেছেন যে এই পৃথিবীতে যদি একটা গোডাউন হয় সব ভেঙ্গে আটলার মহাসাগর সব মারিটা বরাদটা গোডাউন যদি মানে হয় নিচের ফ্লোর জমি স্বাদ আস তারা পৃথিবীর একটা গরম আর এটাকে যদি সরিষা দিয়ে ভরপুর করা আর এই সরিষা গুলো সাপ্লাই দেওয়ার জন্য একটা পাখির যুক্ত করা হয়ে সে একটা দানা নেওয়ার অর্ডার সরিষার একটা দানা নেবে আবার এক হাজার বৎসর তার রেস্ট এক হাজার পরে আমার এসে আরেকটা দানা নেবে এইভাবে যদি সরিষার দানাগুলো পৃথিবীর নামক গরম আপনারা কি মনে করেন এই পৃথিবীর দুই দলে গেলাম একদিন না একদিন তো হবেই একটা একটা করে নিচ্ছে তাহলে শেষ হবে কিন্তু কতদিনে কত বছর শেষ হবে কিন্তু আচের জিন্দিগি শেষ হবে না সেই জিন্দিগি সুখ এবং শান্তি যে সুখের সারে নিয়ে ফেয়ে তার জিন্দিগি সফল আর যে নাকি জিন্দিগিতে জান্নাতের কোন রায় হাইসারা যদি না হয় তাহলে তার জিনদিকে বর্বাদ দিন দিকে হলো বিফল আর যে নাকি আজাদাম মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট হলো তার জিন দিকে হবে সফল ই নাম হলো সাকসেসফুল পরকালের সবকিছু আমাদের সামনে তুলে ধরছেন যদিও পরকালের অবস্থাটা আমরা চৌখি দেখি না কিন্তু পরকাল আমাদের সামনে মহান আল্লাহ পা মাধ্যমে आखिर सम्पर्स बुज नहीं जान जहां नाम सम्पर्म भाव तश् करत जहां नाम देखले लोक विश्वास कर ठीक तेमनी জান্নাতে যাবে চলে আস যখন দেখা যেত আমাদের মধ্যে কম্পিউটার শুরু হয়ে যেত কে আগে গে হুসতে যদি জাহান নামের আগুন আমাদের চোখের সামনে রাখা হইত আর আগুনের পেছনে যদি লং টনালে বিশ্বাসটা ছিল ঢির এই কারণে জান্নাতির দিকে আখেরাতির দিকে দাবিতে হওয়া তাদের জন্য সহজা আর আমরা ওই জিনিসটা করে আমাদের সামনে সুস্পষ্ট নয় আমরা দেখি না কিন্তু করান শরীফ আমাদেরকে সবগুলো পরিষ্কার হবে আমাদের সঙ্গে সবগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন সম্পূর্ণ নির্ভর করে আমাদের গৃহকালের জিন্দিকিটা কোন পথে কাজে লাগিলাম কোন পথে পরিচালিত করলাম সেই কথাটার উপরে নির্ভর করবে আমাদের পরকালের সুখ এবং তোমার নিজেকে তুমি বাঁচাও জাহান্নানের আগুন থেকে তোমার যদি কোন সামান না থাকে তুমি যদি ইমান না আনো বিশ্বনবীর মেয়ে এই কথার উপরে ধাক্কা দিয়ে তুমি বসে দেখো আর নাই আমার নাই এই যদি হয় পরকালে আমি তোমার কোনো কাজে আসলে লক্ষ্য করে দেখেন দেখেন্লাহ বিশ্বনবী আল্লাহ করে যার সম্মান তাম পৃথিবী যার সম্মানার্থে মহান আল্লাহ তৈরি করলেন এখন সারা বিশ্বের সমস্ত বেঈমান কাদের সহ গোটা মানব জাতিকে আল্লাহ লালন পালন করছেন খাওয়াচ্ছেন আকাশের বোঝাতে গেলে একটু সমজাবে এই জন্য আমি ওই যেতে চাই না মোটামুটি কথা হইলো যে ইমান যতদিন থাকবে ইমান একজন যদি পৃথিবীতে বেঁচে থাকে তার সম্মানার্থে মহান আল্লাহ করবেন না আর ইমানদার ইমান পেয়েছেন আল্লাহ চিনতে পারতাম তাই মহান আল্লাহ আব্বুর আলামী বৈ নবীর মাধ্যমে আমাদেরকে সকল কিছু চিনার এবং বুঝার সুযোগ করে দিয়েছেন তো মূল হল মোহাম্মদুল রসুল্লাহ আসালাম কিন্তু উনি উনার পরিচার টুকটার সন্তান মেয়েকে লক্ষ্য করে বলছেন যে তুমি যদি কাজ না করো তাহলে আমি কোন কাজে আসব না যদি না থাকে আমল না থাকে কথা নয় এটা অতীত ইতিহাসও যে হজরত মু আরিফ ইসলাতাম তার ছেলেকে রক্ষা করতে পারলেন না আজাদ থেকে মু আরিফ ইসলাম ফায়দাম্বর হয়ে ওনার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না জাহান্নারের আগুন থেকে শরীফের মধ্যে মহান আল্লাহ পা ইব্রাহিম আলীক ইসালামের কথা তুলে ধরেছেন বাবাকে কিভাবে বুঝাইলেন অনেক কিছু বুঝানোর পরে বাবার শেষ সিদ্ধান্ত হইল যে তুমি যদি আমাকে এইভাবে আমার মূর্ত উদার থেকে সরাবার জন্য চেষ্টা চাও বিরত না হোক তুই যে পাথর দিয়ে লার না তোমাকে পাথর দিয়ে আমি হত্যা করে ফেলবো আর নাম তোমার কাছ থেকে আমি সরে যাও ইব্রাহিম আলীক ইসলামের প্রস্তাব নামলো না ইব্রাহিম আলীক ইসলাম ওনার মামার এতে কালের পরে আল্লাহ দোয়া করলেন আল্লাহ আমার আব্বা আজরকে জাহান নামের আগুন থেকে তুমি নাজার দিয়া দাও আল্লাহ বলেন না যা তো দিঘুই না দোয়া করান দোয়া করতে পারবেন ইব্রাহিম আলী ইসালাম বলেন আল্লাহ আপনি তো বলেছেন আপনি অপমান করবেন না হ্যাঁ সরকারে কোন পায় কাম্বর যদি অপমান না করেন আমার আব্বাকে মাপ না দিলে আমি অপমান থেকে কিভাবে বাঁধবো লুকেরাতে বলবে ইব্রাহিমের আব্বা জাহান নামের আগুনে চলতেছে আল্লাহ বলেন তোমার আব্বাকেও নাজার দেওয়া হবে না আর তোমার দরখাস্ত মঞ্জুর করা হবে না অপমানও করা হবে না ইব্রাহিম আলিক ইসলাম বলেন কিভাবে আল্লাহ পাপ তখন জাহান নাম তার সামনে তুলে ধরবেন দেখেন জাহান নামের ভিতরে আল্লাহ পাক করেন এটা অন্য কোন প্রাণী নয় তোমার আব্বা আজ তা আল্লাহ আমার আব্বাস পরিশোধে হওয়া না। চিনা যায় না আল্লাহ পাপ জানিয়ে দিলেন তোমার ইজ্জার সম্মান রক্ষার জন্য আমি আল্লাহ তোমার বাবা সরকার পরিবর্তন করে দিয়েছি কিন্তু জাহান নামের আগুন পায়াকা ইব্রাহিমে কারণে, নামের আগুন থেকে নাজাদ পেরা হাজার ইসলামের স্ত্রী উনি ওনার স্বামীর পায়াকাম্বরের কথা না মানার কারণে জাহান নামের আগুন থেকে নাজাদ না। আল্লাহ কোরআনে তুলে ধরেছেন যে এই দুজন স্ত্রী জাহান নামে চলে গেছে আর অপর দিকে দেখা যায় ফেরাউনের এমন কে মানার কারণে মহান আল্লাহ রাতুর আলমের প্রতি ইমান আনার কারণে মহান আল্লাহ পাপ শুধু জান্নাত দিচ্ছেন এটাই নয় যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন সেই পরিমাণ পুরস্কার মহান আল্লাপ সময় তার থেকে বি দেখে দেখে তার এত বড় সম্মান আর মর্যাদা ছেড়ে দিলেন যদি আমেরিকার প্রেসিডেন্টের ওয়াইফ অথবা ব্রিটেনের রানী এমন সম্মানের জায়গা থেকে সে যদি আসতে হয় তাহলে কত বড় ত্যাগ স্বীকার করার দরকার আর কেউ তো আনা রু কুমল আলা বলে নাই একমাত্র ফেরাউন সেই বলেছে যার কথা আল্লাহ উল্লেখ করেছে সে সকলকে একত্রিত করে সে যখন সকলকে একত্রিত করে আওয়াজ দিয়ে বললো আমার আমি তোমাদের সকলের সকলের পৌঁছে গিয়েছে সেই জায়গার থেকে যদি সে চলে আসে তাহলে কত বড় ত্যাগ শিকার করার কথা কত বড় দুনিয়ার আরাম আয়েস বুক বিলাস এটা যে আমার আমেরিকার বুক বিলাস না আমেরিকা যখন ভালো অবস্থানে আছি ভালো অবস্থান যদি হোক ছিল সেই অবস্থান তার আসিয়ার মা বাপ এসে সুপারিশ করলারিতে সারা দেশবাসী ক্ষুধা মানে তুই তাকে ক্ষুধা মানলে তোর তো অসম্মান হবে না তোর তো সম্মান হবে তুই মানুষ নাকেন সে যদি ক্ষুদা হয় তো ক্ষুধার বউ তুই ক্ষুদি ঈশ্বরের বউ ভগবানের বউ ভগবতী যদি হয় বিশাল সময় আপাত করে দেখেভাবে বউ ফিরা নিজে উনার কাছে ওর থেকে আত্মা দিয়া সম্মান জানা উনি আমার পিসের বৌ সম্মান তো ফেরা উনি সম্মান তো সম্মান হবে তো অসুবিধা লেগে এির বিরুদ্ধে এখন যদি আমার মা বাপ যেখানে শান্তনু বাবার কথা ছিল সেখান থেকে যখন আবদার আসতেছে ফের মানার জন্যে তখন আসিয়া একটা প্রস্তাব দিল যে আপনার জামাইকে বলেন দাবাং বলেন আমাকে একটা তাল বানিয়ে দেওয়ার জন্য এইটা কি সম্ভব পৃথিবীর কারো বক্ক কি এমন কোন তাল মুকুট বানানো সম্ভব যে মুকুটের সামনে সূর্য থাকবে এটা তো সম্ভব নয় তো সম্ভব যদি না হয় আসিয়া যার পক্ষে এই সূর্যকে পরিশমা করতে পারে না চন্দ্র নিয়ন্ত্রণে আনতে পারে না এমন মুকুট তৈরি করতে পারে না আপনারা বালকনের জেনে রেখেন আপনাদের মেয়ের জামাই যে সেও কোনোদিন খোদা হতে পারে না রেহন লক্ষ্য করেন এই সম্মানটুকু আর আল্লাহ পাক তার বান্দা যে যেই পরিমাণ কষ্ট স্বীকার করে যে যে পরিমাণ তের স্বীকার করে আল্লাহ এবং তার রসুলের জন্যে আল্লাহ সে কষ্ট অনুভাতেই তাকে পুরস্কার দিয়ে দেখেন সেখান থেকে তিনি যে সিলেট গেলেন উনি যেই পরিমান ত্যাগ শিকার করেছেন আল্লাহ রসুলের জন্য দিনের জন্য পুরুষকারটা তো আল্লাহ থেকে এমনই ভাবে। আর আমরা যেই পরিমান শিকার করছি পুরুষকার এই পরিমাণ আসিয়া দুনিয়া টাকা অবস্থায় দেখায় দিলেন তুমি কি বিল্ডিং ছেড়েছ কি আরাম আয় জিনিস ছেড়েছ আর আমি আল্লাহ তোমার জন্য কি পুরস্কার দেরি করেছি সেটা তুমি দেখে নাও আর কঠিন ছিলাউনের বৌ এখন আর ফের বৌরা আল্লাহ এখন আসিয়া কাজটি হয়েছে চিন্তা করছেন সম্মান বাড়ছে না কমছে বলেন এই জন্য বিশ্ব নবী রাহুল বলেন এবং স্ত্রী কেন তার ম্যাটকাল স্বামীকে মহাব্বত করবে কারণটাকে শুধু দুনিয়ার বুক বিলাসের জন্য নয় এইটা গতকা দুনিয়া গ্রহণ করেছে আশীরাত বাদ দেখল যারা শুধু দুনিয়ার স্বার্থের কারণে বৌরে মহাব্বত করে বৌ স্বামী মহাব্বত করে দুনিয়ার স্বার্থ যেদিন শেষ হয়ে যাবে কার সারে কারো মহাব্বত আর দুনিয়ার স্বার্থ যখন যায় আর কাছে তখন বিরক্ত লাগে আরো বিরক্ত লাগে না কিন্তু স্বামী একে অন্যকে যে মহাব্বত করে ভালোবাসনে এটা শুধু দুনিয়া না এই ভালোবাসাটা কামতের মানে বিরাট বড় পুঁজি হয়ে দাঁড়াবে যদি স্ত্রী ন্যাশি হয়ে যায় আছে স্বামী স্ত্রীর মধ্যে বউ বেশি ন্যাক্কা স্বামীর নাই আবার অনেক আছে পুরুষ ন্যাক্কার বেশি মহিলা কিন্তু এই স্বামী মহাব্বতের কারণে মাঠে ভয়াবহ আজাদ সহায়ক একে অন্যের সহায়ক কি পরিমাণ সহায়ক চিন্তা করেন হাসনির দিন যখন আপনি আটটা পরে গেছেন নেই দিয়ে দেখা গেল যে আমার নেক কম বা আপনার নেক কম আর গুণা বেশি গুণা বেশি হয়ে যার নামে এমন সময় আপনার স্ত্রীর তার ভিতর থেকে এই কথা ভের করবে সে দ্বারা বলবে আল্লাহ বেহেস্টে যাওয়ার সিস্টেম হলো স্বামী একে অন্যের হাত ধরে তুমি বানিয়েছো যেমন জুড়া জুড়া সিস্টেম আমি এক একটা পেলাম নিজে নিয়ে জান্নাতে দেব আমার স্বামীকে ছাড়া আমাদের জোনা নাই আল্লাহ বলবেন তোমার স্বামীর তোর নেই গুনা বিষ আল্লাহ তখন বলবেন আমি আন কেমিন হইয়া একটা ফেরত নেওয়া এত শুরু লোকের কারণ আমার আমি টিকিট ফেরত নেই না বরং আমার নিয়ম হলো দিতে পারি আমি দাতা আমি না তুমি আর একটা তখন স্ত্রী ডেকে বলবে আল্লাহ এই যদি সৃষ্ট হয় আমার স্বামী আমাকে মহাব্বত করেছে দুনিয়াতে আমিও তার মহাব্বত করেছিলাম আরেকটা তোমার স্বামীকে দিয়ে দিলাম বোর কারণে যদি আমেরিকার বাইরে আছে কৃতজ্ঞতা মরার আগে তারা নদিন একটা টিকিট যদি হওয়া যায় সিটিজেনশিপ পাওয়া যায় বোর কারণে সারা জীবন বোর কাছে দিন যেদিন স্ত্রীর সোমারিশের কারণে আজাদ টিকা মুক্তি নেই জান্নাতের আরেকটা পাওয়া যাবে ওই দিন হবে আমার স্ত্রীকে মহাব্বত করার কারণে আমার কি পরিমাণ লাভ আবার যদি ন্যাপকার স্বামীকে মহব্বত কেন করে তাহলে শুধু দুনিয়া ভোগবিলাস এটাই আমাদের স্বামী স্ত্রীর জিন্দিগির মধ্যে মহব্বতের মাধ্যমে ইহকাল এবং পরকালের কল্যাণ নিহত এমন লক্ষ্য করে দেখেন স্বামী ন্যা এই ন্যাটকার কারণ নামাজি দিনদার কোন আমলা করে হালার কোথায় পরিচালিত হয় এই কারণে তাকে মোহাম্বত করে তার স্ত্রী তাকে মহাব্বত করে ভালোবাসি কারণে স্ত্রী আরেকটা টিকিট পেয়ে যাবে আপনাদের ভিতরে ভিতরে আরেকটা প্রশ্ন থাকতে পারে হুজুর যেখানে হুম করে আল্লাহ জাননাতে রেখে এই বোর্ডারে আর তখন জানাতে হোক পরিচয় দুনিয়ার ন্যাক্কার মহিলা সত্তর হাজার গুণ বেশি সাল্লিশ করেন সাহাবিরা দুনিয়ার মহিলা শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন জান্নাতের ভোট পরিকে জাফরান তাহলে দুনিয়ার না পাকের তৈরি মহিলা ওই মেস্কো জাফরানের তৈরি ভোট করে শ্রেষ্ঠ কিভাবে মাথা থেকে যে প্যাকেট করিয়া এত কষ্টের পর যে মহিলারা ফর্দা করে চললো সেটাই তুমি দেখো নাই আল্লাহ কে তৈরি করা যায় নামটা চিকি আছে তার এই জন্যে তৈরিটা কিন্তু অনেক উত্তম জিনিস দিয়া কিন্তু কোন হন করি মহান আল্লাহর জন্য দুই রেখা করে নাই একটা রোজাও রাখে নাই পর্দার বিধান বিধান মেনেছে স্বামীর জীবন জীবনযাপন করেছে দুঃখ কষ্টে সব জায়গায় সব করে জীবনযাপন করেছে এই কারণে এই আমনের কারণে হোর নির্ভর করে আপনি আমার ইহকারের যে চিন্তি কি যান এই জীবনটাকে সঠিক পথে পরিচালিত করার মাধ্যমে মহানা আবদ্ধার্নাত আমরা কিন্তু বিনা শর্তে নয় শর্ত আছে আল্লাহ আমি বলেন আমি তোমাদের সম সমটা আমার দেওয়া আমরা কাছে যে সম্পদ প্রকৃত মানে কিন্তু আমরা নিচে না আমার পকেটে যে টাকা আছে হাম আছে ডলার হঙ্গ আছে বললার আছে টাকাও আছে আমার পকেটের বর্তমানে তিন ধরনের টাকা আছে টাকা আবার আছে আছে এখন এই যে আসলে আমার না ছোট বাচ্চা পকেটে একশো টাকা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে খরচ করি এখন এই টাকাটা কিন্তু বাচ্চা মালিক নয় মালিক আপনি তার পকেটে দিয়েছেন তার ইচ্ছা খরচ করার কিন্তু সে যদি এই টাকাটা দিয়ে গিয়ে একটা জুয়ারে গুনার কামে ঠাকুর একশো টাকা দিতাম কি দিন আল্লাহ আমার কথা না আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আমি ঋষি আমি ঋষি তোমার কাছে থাক কিন্তু খরচ সময় শুধু এতটুকু খেয়াল রাখবে যে টাকার মালিক আমি না সুতরাং আল্লাহ নিষিদ্ধ পথে আমি খরচ করব না আমি এর টাকা দিয়ে সিংগারা খানের বড়া খান আপনার যত যত কিছু খান একটাও গুণা নাই শুধু খালি গুনানা সোয়াব না আপনি আমি যদি এর টাকা খরচ করে নিজে খাই তাহলে মসজিদে দিলে যেই পরিমাণ সোয়াব একটাই বেশি সোয়াব হল নিজে বাচ্চাকে খেলনার জিনিস দিল সোয়াব বল স্নো পাউডার যা আছে সব কিনে দিলেন সেটাও সোয়াব সবগুলো সোয়াব এই পরিমাণ মসজিদে দিলে যে পরিমাণ সোয়াব নিজের ফ্যামিলিতে এবং নিজের জন্য খরচ করলে আল্লাহ না শেষ করতে কথা বলছি যে বান্দা নিজে খেয়ে কিন্তু আমরা দেশে দেখবেন মাজারের মধ্যে নিয়ে একটা মোমবাত্রি ধরেছে উপরে পাত্রি ধরতেছে ধাপাতি আর নিচে মাজারে মোমপাতি ধরেছে এখন এই যে মোমবাত্রীটা ধরে আল্লাহর আদালতে দাঁড় করে জিজ্ঞাসা করেন হ্যাঁ বান্ধা এই ফাঁসে যদি এই টাকাটা তুই খাইছি অত বা কবরে যায় এর জন্য যদি কোনো ব্যবস্থা করে যিনি কবরে ঘুমে আছেন ওনার কাছে যদি দেখত তাও আমার কোন হত্যে কিন্তু এই মোমবাতিটা বললে বললে শেষ হইল উহলে যার বাচ্চা সেগুলো টাইপ লাগেন এখন উকরে মাত্রি জ্বলতেছে এই মোমবাত্রিটা জল না তোর হেঁটে গেল না হেঁটে গেল জানো বুঝলেন আমার দলের চার বলি না আমরা বলিনি এরা করে এরা শয়তানের ভাই অপচয় যেটা হয় এটা শয়তানের হেঁটে যায় এখন এই মোমবাতের টাকাটা যদি কভারে যারা ঘুমায় আছে তাদের কাছে কৌশল নামে পৌঁছায় দেওয়ার এই আখিরা বিশ্বাস আমরা যে আমরা বিশ্বাস করি এদের যখন নাকি দুনিয়াতে আপনার আলহানা ফুলভল সুরা বকসাই দিলেন মুগ্রাদের জন্যে সারা কবরে পৌঁছে যায় আপনি যদি কথা বলেন যেই কোন বালক কাজ করেন করার সময় যদি নিয়োগ করেন এটা আমার মরা বাবার পক্ষ থেকে করতেছি সাবেন অবশ্যই মা পক্ষ থেকে করতেছি এই নিয়োগ করার কারণে এই ভালো কাজের সাপটা অটোমেটিক মা বাবার কবর পৌঁছে যায় তাহলে এখন চিন্তা করে দেখেন এই যে পাঁচ টাকার নম্বর তিরে আলো কি কবরে গেছে কেন দিবি তোমরা আমার কোনো আপত্তি ছিল না তাহলে এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ আলামীর সাথে আমরা ওয়াদা আবদ্ধ ওয়াদা দিলাম আমি একজন মুসলমান মমি আমি আদা করলাম যে আমার জীবন তোমার হুকম মতে তার মাল আল্লাহকে দেওয়া আল্লাহ বলেন এই আদাতে আমি আল্লাহ আমার তৈরি যান মুমিনের কাছে বিক্রি করে দিয়েছি আল্লাহ নিজে পুরা করছে إن الله اشترا من المؤمنين أنفسهم وأنوالهم بأنهم الجلّة إن الله اشترا من المؤمنين إن الله نشطي الله مؤمن القفة كيف يقولون মুমিনকে আল্লাহ জান্নাত দিছেন আর মুমিনের জান মাল আল্লাহ করে আল্লাহ আর আমি দিস জানা মুর কাছ থেকে তার মাল আর তার যান এখন আপনি যখন জান দিবেন না মাল দিবেন না আল্লাহ আমিও জানা আল্লাহ বলেন তোমার কাছে আমি নিবো না এখনই নিবোনা তোমার কাছে তা অসুবিধা নেই থাক আমরা দিচ্ছিলাম তোর কাছে তা হোক আপত্তি নাই আমি যে মাল তোমার কাছে তা কোনো আপত্তি নাই কিন্তু আমার পথে পরিচালিত করো বৈধ পন্থায় তুমি খাও বৈধ পথায় তুমি তোমার পকেটে থাকলেও এটা তোমার না আমি আল্লাহ এখন আসুন আল্লাহ আরামি এই সম্পূর্ণ নির্ভর করছে আমাদের গৃহ কাজের পাহাড়ের অবস্থাটা আল্লাহ আয়া তুমি বলতে আল্লাহরা আলামিন বলেন সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের হালাক এ কুম শব্দটা বহু বছর স্বপ্নে ঢুকেছেন আল্লাহ হালাকুম আদম আলী ইসালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষ হালাকুমের বিপ্তে আল্লাহ ঢুকেছেন তোমাদেরকে আচ্ছা তোমাদেরকে বললে বোঝায় না সবাই আল্লাহ আল্লাহ খালা কাকুমের ব্যাখ্যা দিতেছেন নিজে ব্যায়াম করতেছেন নিজের আল্লাহ বর্ণনা দিতেছেন এখানে খালা কাকুম একটা মিন আছে মাটির এখানে আল্লাহ বুঝাইছেন আদম আর আদম আর ইস্তালামের ষাট হাত অথবা একশো বিশ হাত লম্বা সিনা প্রহস্ত হইল সাত হাত এমন একটি বডি থেকে সৃষ্টি করলেন মাটি লাগানো তবে আমরা এশিয়ান ভারতবর্ষে মাটি আইনা লাগাইছি আগমের এই কারণে আমরা ভারতের মানুষ খাওয়ান দাওয়ানের মধ্যে ভাবে আমরা দেখবেন আল্লাহ এমন লক্ষ্য করে দেখেন ফের মুখ লাগলে আমরা ভাগনই দিবি আমরা খুদায় আমরা ভারতবর্ষের লোকেরা একটু দুর্বল খাওয়ান মুখ লাগবে এমন লক্ষ্য করে পৃথিবীর ইয়মন খুলে থাকে নাই যেই জায়গার মাটি আদম আলিক ইসলামের দেহা লাগানো হয় নাই সারা পৃথিবীর মাটির দিয়ে দেহটা তৈরি করলেন তার নাম জিরা হইল এই শব্দটা আরবি শব্দটা এটা হাতের বেলায় আরবিতে বেবর হয় আবার গজের বেলায়ও জেরা বেবর হয় এই কারণে মহান মহার দিছে কেন এটা দুইটা ব্যাখ্যা দিয়েছেন হয়তো হা আর নয়তো গাছ যদি হাত হয় তাহলে রসুল যেহেতু বলছেন রসুলের যুগের হাত যদি হিসাব করা হয় তাহলে একশো বিশ আট লম্বা হয় চিন্তা করছেন সাত আট রসুল বলছেন এই একটি দেহ আল্লাহ পাক বলেন মাঠির থেকে সৃষ্টি করলাম আজ মারিক ইসলাম ডাইরেক্ট আর তারা পৃথিবীর মাঠের চার নির্দেশ থেকে তৈরি করছেন যে আদম এই জন্য আদমের আওলা মাঠে যত কালা মানুষ তত কালা কোন জায়গার মাটি একবারে সাদা মানুষের কালারও কোন জায়গায় সাদা কোন জায়গার মাটি খুব কালা মানুষের মধ্যেও কোন জায়গার মানুষ খুব কালা না কোন জায়গার মা দিয়া বা সাদা কালা মিলায়নি ঈদের মধ্যে আবার অনেক কাইটেম এটা মানুষের মধ্যে সাদাওনা কালাও না যে সামলা বলে আখ্যাইতে পারি ঈদের মধ্যে কি দেখবেন সামলো অনেক জাকে দেখি না কোনো সামলা হইলো সুন্দরের কাছাকাছি কোন সামলা হইলো কালার কাছাকাছি বর্তান মাটি যত কালা আমার মধ্যে অত কালার সৃষ্টি হয়েছে আমরা আদমের সন্তান আর হাওয়া ইসলামকে আল্লাহ আলাদা আরেকটা সৃষ্টি না করে আদম আলী ইসলামের হাট ভিত্তিকা সৃষ্টি করে ফেললেন হাওয়া ই কেন করলেন বানানোলাভাবে কেন মানেন যে আরেকটা খামর মাটি তো মানে জোনার আমি আল্লাহ আরে খাপড়া মাটি যদি আইনার হাওয়া কে বানানো হয় মূল পুরুষটার সাথে কোন সম্পর্ক না হয় তাহলে একজন আরো মানবে না সৃষ্টি হবে না এই কারণে যতক্ষণ পর্যন্ত আমার জুতা জুতা যখন আমার সাথে সম্পৃক্ত হইছে। আমার ভালো জুতা আমার এলাকায় আর ওরের ভালা জুতার প্রতি আমার বরাবর নেই এইভাবে লক্ষ্য করে দেখেন আমার শোক আমার জুতা আমার বাড়ি আমার দাঁড়িয়ে আমার বাংলা দাঁড়িয়ে এইভাবে আমার কইচক বউ পর্যন্ত যদি যান বউটা তো আমার কোনটা কিনে আমার হওয়ার কারণে তার সাথে যে মহব্বতের সৃষ্টি হবে এটা সাথে হওয়া সম্ভব না তুই বউ আমার এ কথা বুঝতে যে এটা আমার এটা আর এটা আমার অংশ এই সান গ্রাস দাঁড়াইছে দেখার জন্য শোকটা তা চোখের দুষ দেখার জন্য যেমন সানগ্লাস দাঁড়িয়েছে ফায়ার কোনো কোন থাকলে গরমের সময় বউ যদি আমার অংশ হয়ে থাকে তার কোনো দোষ থাকলে আমার রাখা উচিত প্রকাশ করা উচিত নয় আর কিন্তু আমরা নিয়ম বোর্ডের তোমার বউ আমার চোখের দুঃখ তো বই না থাকল বই না না না খুব ভালো দেখেছি আসলে দুষ আছে এখন এক দুই নম্বর দিয়েছেন তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার যার সাথে যার বিয়ে হবে তার সৃষ্টি করা হয়েছে তার আসল হবে ওই যারা সাবিরিন ছিল যে সমস্ত মহিলারা ধৈর্য ধারণ করে আসিয়াতে ধৈর্য ধারণ করে ফেরা নির্যাতন মুখ করে ইমানের উপরে রয়েছিল ঠিক কেমন হবে কোন যদি তার স্বামী উল্টো করে আরেক ওই সমস্ত নারীদের কঠিন একটু মানে অমার্জনীয় কোন আসল ব্যবহার ধৈর্য ধারণ করতে পারেন সবুর করতে পারেন কারণ এটা মেয়েদের অনেক সময় উল্লা পাল্ডা আসবে রসুন সহ্য করছেন তুমি ভাববে না কেন রসুন ভাবছেন তুমি পুরানের অত বলো নবাব জাদা ওই বিচারক আহ কারা আনবেন স্বীকৃতি দেখে আছে বললেন আয়াসা তুমি বলবে না আনবো ঘটনাটা তুমি করবে না বিশ্বাস রসুল মিথ্যা বলবেন এটা কিন্তু তারা আঁকিদা তুই কতটা বললেন কেন ওইটা মেল স্বভাব স্বভাব ওই তার স্বভাবি সুতরাং রসুন যেখানে সহ্য করছেন আপনি সহ্য করতে হবে আপনি বলেন ঠিক না বলেন কিন্তু ঠিক ঠিক করি রসুল কিছু বললেন না কিন্তু রসুলের সামনে কথা বললি কেন আমাদের আয়সা এখন আবার বাবার আড়ালে যায় না রসুলের পিছনে গেল রসুলের আড়ালে গেল রসুল তখন ডাক দেব আপনাকে এই কাজের দেখো হওয়া আলীক ইসালামকে সৃষ্টি করলেন আদম আলীক ইসালামের বুকের হাতটি তো আল্লাহ আলম প্রথমে বলতেছেন তোমরা সৃষ্টি করছি এমন একটি বস্তু দিয়া এমন একটি পানি দিয়া যেটা নাফা যেটা গান্ধা জানা নাকি নির্দিষ্ট দুনিয়া সব বস্তুর দাম আছে ইদের কি দাম এমন একটি মানে ঘৃণী বস্তু ঠিকা আমি আজকে এত দামি আপনি এত দামি এত সম্মানই এখন আপনার সম্মান আমার সম্মানের বিরুদ্ধে কিছু কইলে আমার হারে ধরে আল্লা পাপ বলে সেখানে ফেরস্তা মোতায়েন করে রেখেছি ওরা ওখানে দাঁড়াই আছে ভিতরে যায় আল্লাহ পাপ না খাবেন ফেরস্তার হাতের মধ্যে উঠাইয়া ফেরেস্তারা জিজ্ঞাসা করে ভালো কাজে লাগাবো আঙ্গুর কি বিষটা না একটু নাড়াইয়ে দেব এই জন্য অনেকের শোক একটু নাড়াই দেখবেন কোন দিকে সেই সিনেমা অনেকের আঙ্গুল আছে আমার লোক নামক বউের দিকে দেখো সে মার পেরে যাওয়ার পঞ্চাশ হাজার বছর আগে তার পেয়ে রেখে দিয়েছি দেখো সেই অবস্থা দেখাও আল্লাহ রা আলমি লোহে মাহফুজের মধ্যে আমরা এইখানে যারা আছি প্রত্যেকের ছবি কিন্তু আল্লাহ রাত আলমি বলেন থাকা অবস্থায় আমরা ছবি দেখেছেন কাসিরের মধ্যে বর্ণনা এনেছেন বর্ণনা এনেছেন উল্লেখ করেছেন একটা হলো মেয়ারাজের রায় আরেকটা হলো স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত নভী সহ বিশ্ব নবীর সাথে দেখা করেছে উনি একাই এসেছেন দুনিয়াতে এসেছিলেন কিন্তু একজন উন্মত তিনি তৈরি করতে পারেননি হঠাৎ করে তাকায় দেখি ছয় লক্ষ পিছনে নবী আগে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য তাদের পায়ের আঘাতে অন্ধকার হয়ে যাচ্ছে আমি দেখা করার জন্য আল্লাহ আলমিন উনি হলেন ইসরায়েলের জায়ক মুসা আলী ইসলাম ওনার ছয় লক্ষ উন্মত ছিল ছয় লক্ষ নিয়ে আসতেছে আপনার সঙ্গে দেখা করার জন্যে আমার কোন আপত্তি নাই আল্লাহ মুসানবি দাও আমাকে দাও ইদার নাম হিংসা নয় আল্লাহ মুখে যা তা তুমি ধ্বংস করে দাও আর আমারে বাড়াইয়া দাও ঈদার নাম সন্তান গুলো ভালো লেখাপড়ায় বলো আমার আকলাপ ভালো আমার সন্তান গুলোকে বলো মানে দাও এক অর্থ এরকম নয় যে তার সন্তান গুলো তুমি মায়ের আমারে দাও এরকম প্রমাণের কোনো দরকার নাই আমরা আল্লাহ তো দুর্বল না আমাদের আল্লাহ তুই রকম না যে উনারে যা রিজেন্ট আমি থেকাম না ঠিক আমরা অনেক সময় সরকারের রমদান ভাইতে গেলাম পৃথিবীটা ঢেলে না বাংলার কি কারণ আমার না আপনার আমি তাহলে আমি বিশ্ব নিত এত উন্মত নিয়ে উঠতে পারবো না আমি তেইশ বছরের তিন দিকে আর কয়জন উন্মত কামানো আল্লাহারা মরিন আল্লাহ ডাক্তার ছবি অর্থানু আছে এখনই দেখা যায় মেহরবানি করে আপনার মাথা ডান দিকে ঘোরান আল্লাহ নবী বলেন আমি ডান দিকে মাথা পুরে তাকায় দেখি শুধু মানুষের মানুষ মানুষের বীরের কারণে আমার ডান দিকের আসমান আরো jaayega subhanallah <laughs> আমি আমার মাথা ঘুরাই দেখা যায় বীরের কারণে উপরে আসমানও দেখা যায় না আল্লাহ মুসলাম দেখে আপনার চারা বই গিয়েছিল আর দিনে তো আমি অসংখ্য অগণিত মানুষ সকলগুলো হবে গোটা মানব জাতি প্রত্যেকের দরজা মাসবাহ আর ওই লোহে মাহফুজের ছবি আর আপনার সাথে তোমরা লক্ষ্য মাহুজে দেখে আমার গন্ধার গঠন তুমি তৈরি করে নেওয়া আল্লাহ রাখুরার আমিন বলেন ওই যে মার্কেটের চলে আমি আলু রান্না থেকে পরিবর্তন করে। মধ্যে ও আমাকে বলে আমার বিধান বলে গিয়েছ আমার বিধান তোর মানতে ভালো লাগে না তোমার দেহের সুন্দরের একটা আত্মগরিমা তোমার চামড়ার কালার ভালো স্বাস্থ্য ভালো কিন্তু কেমনে ভালো হইলে এটা তো আর বললি না আমি তোমার মার প্রে অন্ধকারের ভিতরে একটা দুইটা নয় তিনটা অন্ধকারের ভিতরে আর ওরা পুরানে সালাত তিনটা অন্ধকারের ভিতরে ও পৃথিবীর মানব মা পুরুষ ও হও হতো চিন্তা করে দেখো তোমার বাবার ইচ্ছা মতে নয় তোমার মা ইচ্ছা মতে নয় তোর ইচ্ছা মতে নয় পৃথিবীর কারোর ইচ্ছা নয় আমি আল্লাহর ইচ্ছা মতো আমি আল্লাহ আল্লাহ রা পুরা ফিল বলেন ও আল্লাহ সব সুন্দর আমাদের আছে নাকি নাই দেখেন আল্লাহ আরামি এখন এইভাবে রক্ত পিণ্ড থেকে গুষ্ঠের টুকরা গোষ্ঠের টুকরা থেকে তিনশো ষাটটা জোড়া কমকালের মধ্যে মহান আল্লাহ পা লাগাই দিলেন এটার মধ্যে একটা ছরের মধ্যে বাচ্চা বড় হয়ে আমার তো কিভাবে কিভাবে আসার কঠিন হইতো কথা বলছেন আল্লাহুল আলমী বলে তোমার মা পেট থেকে আমি বের করে আনছি শিশু আচ্ছা সারা জীবন বেবি তাক আমার দেশে একটা গাড়ি আছে এটার নাম বেবি মানে আসছে এটা ছোট আর গাড়ি নাম বেবী ঠিক বেবী বেবীটা সত্য সত্যি ইন্টার ডিস্ট্রিক্ট আরো বাচ্চা তুই এই যে নাম অনেক আর তারপরে আলানি বলে তোমাকে শিশু বাচ্চা অবস্থায় দুনিয়া জানলাম তুমি কিচ্ছুই জানতেনা আমার পশু বলে আর হালুয়ার কি মাঝখানে কোন হাত তথ্য বুঝার মতো যোগ্যতা শোনা এখন আর এখন তোমার মাথায় বুদ্ধি দিলাম সব দিলাম তখন তুমি আমি তোমার খালের তোলে খাই সুতরাং বুদ্ধিমানের মুখ হইলো এগারো সাতানি আমরা দেশে বড় বড় আমের আলত আছে আমের আলত দেখি কতগুলো আমি ঘরে জিজ্ঞাসা করলাম বুঝলে ভাই ই আমি এই নাস্তিকার দরকার গোটা জাতিকে ধ্বংস করে ফেলে দেবেন এখন দেখা যায় কি আল্লাহ নাকি এবার খালের যা আল্লা সব চিন্তা করে দুঃসাহ আমি আজকে যিনি বুদ্ধিজীবী আজকে যিনি বুদ্ধির খুব জামাক দেখান উনার দিন দিকে করে দেন ছোট অবস্থায় যখন হাপুর খেলে চলে তখন পায়খানায় তুই সঙ্গে মনে করিয়া খালি মাথা দিছে না মুহাই তো জানিনা সব তুমি আব্বার ও ফ্রেনীর বসিল মার ফ্রেনীর বসিল মা বা ফেরা কাঁদলে আমরা দুধ দিলে তোমার দুধ হ্যাঁ দুধ দাও পাওয়ার মত কথা নাই আস্তে আস্তে আমি আল্লাহ পা মা দুধ খাওয়াইছেন ঠিক আপা আমার সব আয়োজন করে দিচ্ছেন কে করছেন বড় অনেকের বাচ্চা এরকম বাউ ছোট যে হাটো কি বলেন দেখেন আল্লা রাবুল আরামিন বলেন মা বাপ তোমাদের ব্যবহার করছেন কিন্তু আমি আস্তে আস্তে করে তোমাকে আস্তে আস্তে বড় করে আমি আল্লাহ তোমাদের পৌঁছাইলাম তো যেরকম আমার প্রথম জীবনের নাম হলো আমাদের কালের জিন্দিগি হলো কিশোর যৌবন বুড়া যেরকম শিখেন আরো বলেন? এখন এই অবস্থায় লক্ষ্য করে দেখেন শিশু অবস্থায় যখন ছিলাম তখন তো শিশু এক আস্তে তখন বড় হয়ে আর পূর্ণ বয়স আসল আঠারো বছর পরিপূর্ণ হয়ে গেল এটা ইসলামও বলে যে ইসলাম আবহানিবার ম ইমাম আবহানিবার আহমদ্দুল্লাহ বলেছেন ছেলে হোক আর মেয়ে হোক যতদিন পর্যন্ত বয়স তার আঠারো পরিপূর্ণ হয় ততদিন পর্যন্ত তার শরীরের পূর্ণতায় বসে না পূর্ণতায় পোষতে গেলে আঠারো বৎসর লাগে বালি বয়লা বয়স যখন হইলো এখন গাড়ি উঠে যায় এখন দেখা যায় মার্ল রাস্তা ছাপতে হবে না হইলে এখন সত্যি এখন দেখা যায় এই ছোট অবস্থায় আমি সকলের ছিলাম তার সকলের কাছে তার মূল্যায়ন সকলের কাছে তার দাম এখন সকলের কাছে তার মর্যাদা এখন আওয়ামী লীগ ও টানে বিএনপিও টানে জাতীয় বাহী টানে ইবল হোক টানে হাঁটু ধরতে এই সময়টুকু এটাই হলো আসঞ্চয় এই সময়টুকু কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আর যুবকের খাতায় তার নাম থাকে না তখন পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এই সময় এই সময় এই সময়টুকু হলো আসল সময় বুড়া হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে পঞ্চাশের উঠবে যখন আমার সঞ্চয় চলে যায় আল্লাহ করে মহাম্মদির কা হয়ে যায় আল্লাহ রাবুল আলমিনে কেরামাঙ্কাতি কেরামাঙ্কাতিবিনাজে লাগবে তোমার কলম স্ট আর যে নাকি লাগবে তাকে বলে দেয় আমার বাংলা ওই যে পনেরো বয়স পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এই সমুকু কি করেছে আমি আল্লাহ মেনে চলছে আমার বন্ধা যদি এখন নফল করতে নাও পারে তাহলে না আল আমি নামাজ পড়তে পারে না কোরআনতলা করতে পারে না চোখের আওয়ার নষ্ট হয়ে গেছে এই বলে লেখা Allah nubhi baleen hadith shariyun le kore sen ji baleen takon hu kunday Eh vishtaad amal pannaan mojuwaan kalhe jaye banut kore tse Ehunna kur leo neki lekar kolom bhanda kuruna Lekhti takho, lekhti takho, lekhti takho Eh umasat, tohkun lekhti takhe আগ যদি আমি সমাগার অন্য কাছে গিয়া নেওয়া থাকি আর বুড়া বসে গেলে আল্লাহ এখন তো আর না কিন্তু আর পুরস্কার পাওয়ার পুরুষ নারী হোক তোমার মূল্যায়ন আর থাকবে না আপনি রাজনীতি ময়দানে গেলে দেখবেন যে বুড়া যারা হয়ে গেছে এখন এখন পরিবর্তন করিয়া আওয়ামী লীগের কানে সভাপতি পথ না খুব ভয় হয়েছে এখন হাতের চোখ দিদি এখন মসজিদ হল মসজিদ খেয়েছে ফস জেкаде মোছ দরাইস ই বুড়া মোসেতে কি বেশি মাঠে কিন্তু 12 মাস ইমাম সাহেব জেকারে রাখছে ই বুড়া খালি সকল না কিজে করে যমাননা যমাননা করে আর তিন বার আর মসজিদের বার বার যাও দিত তিন বার যাও দিত এ গোয়ে বই খালি তখন ইমাম মজুদিন হবো আল্লাহ এই বুড়াটা কিন্তু মরব আর তখন দেখা কাছে আপনারা না সাত দলকে আল্লাহ আলোসের নিষে জায়গা দেওয়া হবে আল্লাহ প্যান্ডে জায়গা দেওয়া এটা কত বড় মূল্যায়নের কথা আমরা বাংলাদেশের বড় বড় জনসভা হয় বড় বড় সমাবেশ হয় আর মঞ্চ তৈরি করলে দেখা যায় কিশোর লোক মঞ্চে উত্তে এতদের কারণে কিশোর করে আমি তখন বামী যে নিচে জাগা আছে এখানে জাগা নাই খালি কল্যাণে কত ভালো জাগা নাই খালি কলাদ যুবতীকে আল্লাহ হুকুমতে জীবন যাপন করেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আসো আমার প্যান্ডেলের নিষে তোমাদের জন্য জাগা করে দিলাম এখন আস এই সময়টুকু যদি আমরা কাজে লাগাইতে পারি তবে এই আল্লাহরে ভিত্তি করে সেই নাচ নিয়ে আমার যদি পেতে হয় তাহলে ইহকালের এই তিনটা কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাল সেই কালটাকে কাজে লাগাইতে হবে আর না হয় আপনি অনেকদিন আসবে সব জিনিসের দম্পীয় হয়ে যায় এই জন্য হাফের সিরাজি রহমতুল্লাহ আলাই উনি ওনার মদি দিয়া যাইবার সময় দেশে একটা ক্রিজার বেসে যাচ্ছে বুকের তোলে দিয়া তার ফ্রেমিক ব্যাপারে না কিতা হিটার সিন্তা দাস নাকি অংশের যাচ্ছে হঠাৎ করে তার অন্তরে কবিত তার অন্তরের মধ্যে কি জানে কেন আসলো আর বলতে লাগলো কোটোপেটিক তার জবান দিয়া নিজেকে করে বলে বস্ন বস্ন হাফে বতু কুয়েল তাজা নমি সবে মানন সবে দিদান নিজেকে লক্ষ্য করে বলে ও সিরাজি যেভাবে ফুলের বাগানে দৃষ্টান্ত দিয়ে গোল আর গোল সঞ্জো দেখ দেখো গুল আর গোল ফারসিতে ফুল বাগান থেকে একটা ফুল যদি সিঁড়ে ফেলো তুই কিছু দূর যাই তুই এই গাছের মধ্যে যে ফুলগুলো লাগানো আছে সেটা কিন্তু তরুণ আছে আর আপনার হাতে যেটা আছে এটা আধা ঘন্টা পরে খুড়া হয়ে যাবে ফোটা হয়ে যায় দুজনে গণতেন হামেশা ইজ্জতে মেহনা পায়ে শ্বশুর বাড়িতে সব সময় গেলে বলে আরিত্যটা মানে গিয়া বয়ে থাকলে আর শ্বশুর বাড়ির থেকে আয়না আর প্রথম দিন গেলে করে শুধু আনল্লা গিয়া দুমাইয়া মা তার ডাকবার আগে শোনা যায় মন যায় কোন থেকে উঠতে না উঠতে দেখা যায় উন্নত মানে নাস্তা করে দেখা যায় মুখরের রোস্ট খাই যখন মনে তখন যখন শাশুড়ি কাছে কর জামাই তো বিকালে যে এই জন্য তো খাওয়াই শেষ করিয়েছি এখন তো কি করে তোর শ্বশুর কাছি কাছে দেখি বাজারে বস্তু আছে রোস্টিন যে গেল না যাওয়া গরুর গোস্টিকা পুষ্টাই হচ্ছে কি দেখায় ও না যখন গেছে না গেছে না প্রতিদিন কি আছে কে আছে ফনা এমন হালি তিন নামছে গেছে না কেটে জানাই শাশুড়ি কোয়ার লহমকি দিল তখন আলু সুদ্ধ বসাইছে পরে দেখা যায় আলুর সাত নেই আলুর আর গায়ে তো শ্বশুরবাড়িতে প্রথম দিন যে সম্মান পাওয়া গেছে এক লাখ তিন চার দিন থেকে এই সম্মানটা আট থাকে আমাদের নৌজানি কাল পুরুষ হোক আর যুবক ইদার থাকবে না সময় থাকতে এটাও কার মতো মা জানে এর বিনিময় অনন্তকাল সুখের জিন্দিকে লাভ করতে পারবা কিনা আর ওরা আগে খানলে এই পুরস্কার থেকে বঞ্চিত এই পুরস্কার থেকে বঞ্চিত গোড়া বয়সক তহবা করলে আল্লাহ কবুল করে দেন আল্লাহ তার এই সকালের সময়টাকে তুমি আমার হুকুম মতে কাজে লাগাও আমি যা বলছি করো তা করো আমি যা বলছি নিষেধ করছি তোমরা করোনা এতটুকু যদি খালি চলে আসতে পারো আমি আল্লাহ এর বিনিময় পর যে তোমাকে পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কার আজীবন তুমি কোনদিন তোমাদের হাত জানা হবে আল্লাহ নঙ্সনা لَنَكُنَّ من الْمُخَاصِرِينَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَرَبَّنَا ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا وَرَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي সারা জীবনের বোঝা লাগাই মেহের বাণি আমাদের দাও আমি তুমি যদি মাফ না করো আমাদের যাইবার কোন জায়গা দরজার থেকে আমাদের তো যাইবার কোন জায়গা নাই আমি হের বাড়ি করে আমাদের জিন্দিগিরে মাফ করে দাও চাই আমি দনিয়াটি দেখেছি ভাইয়ারা আমার ঘরে ডুবতে দিত না কোন ঘরে ঢুকতে দিতেন না সন্ধ্যা এখানে ঘরে পিছনের দরজা আমি তোর গর্ব ধারণী মা বলে যেতে পারি না সন্তানকে বুকে জড়াই আর জীবনের সহ মাফ করে দেয় আমি গর্বে রাখার কারণে তুমি মারিয়া তো দয়া এত মায়া তুমি তো আমাদের সৃষ্টি করেছি রয়েছি মেহেরবানি করে আমাদের দাও ওনার দিকে যদি তাকাই যাহ রাগুন সারা কে স রহমতের দিকে আমরা নিরাশ হতে পারি না মেহের বাড়ি করে আমাদের মেঘের গোনারে মাফ করে দাও যদি নাকি হইতে kor na asha tum je rang ko ameen bok bara kor na asha tum je rang ko ameen taniyat ye siye chhi darbare tum munasar kuno ke chun nahi ze তুমি বেড়ে কে দিলে তরাই কোথায় যাবিয়া আল্লাহ আমাদের তো আর যাইবার কোন জায়গা নাই আল্লাহ বাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দগির বুমা তুমি করে দাও ছি প্রত্যেকের মেয়ে আসা পড়ান করে দাও এল্লা টানা আমাদের জীবনের কত পারিবারিক জিনা শান্তি দিয়ে দাও রব আিন আজকের এই মাত্র যারা করেছেন সোনার জন্য যারা এসেছেন সাহায্য সহযোগিতা করেছেন দান জানা করেছেন মর্ষিদের জন্য সব গুরুকে কেমন মাঠে আমাদের জানান নামের রাত্রি বানায় না জানান নামে রাখুনি যদি যাড়াও তোমার কোন লাভ হবে না করে যদি দাও তোমাকে কাউ করতে পারবে না আল্লাহ জাহাগুন থেকে আমাদের হেফাজত করো আল্লাহ বাংলাদেশের উপরে তোমার রহমত নাজির করো বাংলাদেশের মধ্যে আল্লাহ তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ মা বাবার কথা বলতে পারি না দুনিয়াতে আসার সময় কত রাখি মার করে যাই কত রাত কাপড় পরে নাই টাকা খরচ হয়ে যাবে সব কিছু রেখে দিয়ে শূন্য হাতে ওই পুরুষ স্থানের কবরে আব্বা ঘুমাই আল্লাহ আব্বার কবরে আজাদ দিও না ভাই বেড়া তোর বন্ধু যেখানে কবরে কমে আছেন আল্লাহ সকলের কবরের আপ করে দাও আল্লাহ আমাদের সহকে তুমি যদি তোমার বিশ্ব নদী না আমাদের দেখায় আলো আল্লাহ মরণ সাথে মরণ দিও এই মান বানে কবরে নিও না বেমান বানে কবরে নিও না ربنا تقبل منا إنك أنت السميع العليم وتم علينا إنك أنت التواب الرحيم آمين آمين يا أرحمة الله